বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস লেখার প্রসঙ্গে বলতেন তার লেখা ফিকশনালাইজড হিস্ট্রি নয় বরং হিস্টরিক্যাল ফিকশন এই উপন্যাসে একটি বিশেষ চরিত্রে রয়েছেন অতীশ দীপঙ্কর ছিলেন একজন বাঙালি বৌদ্ধ ধর্মগুরু একাদশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি মাত্র ২২ বছর বয়সে তিনি শিখেছিলেন শাস্ত্র ও সঙ্গীতের চৌষট্টি রকমের বিদ্যা বৌদ্ধ ধর্মের প্রচারে তিনি গেছিলেন সুমাত্রা তিব্বত ও আরও অনেক জায়গায় শোনা যায় তিনি শেষবার তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করেন তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি তুমি সন্ধ্যার উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত শরদিন্দু অম্নিবাসের তৃতীয় খণ্ড থেকে তুমি মেঘ এর প্রথম পর্বটা একটু মনে করিয়ে অঙ্গদেশ দখল করতে এসে বিপদে পড়ে যান চেদি রাজ লক্ষ্মীকর্ণদেব মগধের রাজা নয়পালে তাড়া খেয়ে তিনি বিক্রমশীল বিহারে আশ্রয় নিতে বাধ্য হন বিহারের মহাচার্য অতীশ দীপঙ্কর দুই রাজার মধ্যে সন্ধি করার চেষ্টা করেন বিপাকে পড়ে কথা দেন তার ছোট মেয়ে যৌবনশ্রীর স্বয়ম্বর সভায় তিনি পুত্র আমন্ত্রণ করবেন নয় বিগ্রহপালকেণ কথা রাখেন না এই কথা বিগ্রহপালের কানে পৌঁছলে তিনি তার বন্ধু অনঙ্গপালকে নিয়ে চেদি রাজ্য যাত্রা করেন উদ্দেশ্য লক্ষ্মীকর্ণের মেয়ে যৌবনশ্রীকে হরণ করে আনা শুরু হচ্ছে তুমি সন্ধ্যার দ্বিতীয় পর্ব শীতের সূর্য পশ্চিমে ঢলে পড়ল একটু একটু করে রাতের অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে চারিদিকে বিগ্রহ পালের নৌকো শোন সঙ্গমে এসে পৌঁছল চাঁদের আলোয় জল স্থল মিলেমিশে অদ্ভুত এক আলো আধারের মায়াজাল তৈরি করেছে নৌকো বাঁধা হল সঙ্গমে রাতের আহার সেরে অনঙ্গ আর বিগ্রহ বাইরে এসে দাঁড়াল কাল পুরুষকে মাঝখানে রেখে অসংখ্য উজ্জ্বল নক্ষত্র আকাশে ঝলমল করছে নিস্তব্ধতা ভেঙে অনঙ্গ বলল দেখেছিস বাংলাদেশের নৌকোটাও এখানেই বাধা আছে হ্যাঁ তাই তো দেখছি মোহনার কাছেই বেঁধেছে ওরাও বোধ হয় দিকেই যাবে হঠাৎ অন্য নৌকো থেকে সঙ্গীত ভেসে এলো মহিলা কণ্ঠ অত্যন্ত মধুর दू बधु अबाक चुप कर ग्रह कि आन बटे भारी मिस्टिकला आला जाए मेरे गान शल बैद जेम बासी हरिणरे तर सबाते ही सन्देह जो सत्य दूरभिस আমার সঙ্গে অগ্নিকন্দুক আছে হ্যাঁ অনঙ্গ আর কিছুই বলল না অগ্নিকন্দুকের উপর ওর বিশেষ ভরসা ছিল না মাঝিদের রাত্রে সতর্ক থাকার আদেশ দিয়ে দুই বন্ধু নৌকোর ওপরের ঘরে উঠে গেল কিছুক্ষণ পরে গঙ্গার কুলকুল ধনী শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ল এদিকে অন্য নৌকর যাত্রীরাও দেখেছিল পাটলিপুত্র থেকে একটা নৌকো দূরে তাদের পেছন পেছন আসছে তারাও সতর্কভাবে রাত কাটালো। লক্ষ্মীকর্ণের জামাই বর্মা বিক্রমশীল বিহার থেকে বেরিয়ে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এসেছিলেন স্বদেশে যুদ্ধে যাওয়ার ইচ্ছে তাঁর আদৌ ছিল না নিতান্তই শ্বশুরের আহ্বান অস্বীকার করতে পারেননি তাই গিয়েছিলেন কিন্তু সে যাত্রা যে এমন প্রহোষণে পরিণত হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি মাস দুয়েক পরে ত্রিপুরি থেকে চিঠি এল যৌবনশ্রীর স্বয়ম্বরে মহারাজ লক্ষ্মীকর্ণ তার মেয়ে জামাইকে আহ্বান জানিয়েছেন বর্মা প্রথমটায় ইতস্তত করছিলেন শ্বশুর মশাইয়ের ব্যাপারে আবার জড়িয়ে পড়া দিচ্ছে তার ছিল না কিন্তু বীরশ্রীর ইচ্ছে অন্য তিনি স্বামীকে বললেন আমাকে যদি যৌবনার যাও আমি তোমার সাথে আর কথা বলবো না আহা কিন্তু বীরাব ভেবে দেখো যৌবনশ্রী যদি আমাকে গলায় মালা তখন যে বড় বিপদ হবে বীরশ্রী তার বোনের চেয়ে তিন বছরের বড় রহস্যের চটুলতায় প্রাণবদ্ধ স্বভাবেও যৌবনশ্রীর সম্পূর্ণ বিপরীত শান্ত গম্ভীর কিন্তু বিপরীতময়ী তিনি বললেন হবে তখন দুই এক সঙ্গে ঘর করব হম তোমাদের দুই বোনের না হয় ভালোই হবে কিন্তু আমার কি হবে একটু ভেবে দেখো একটা বোনকেই সামলাতে পারি না ভয় নেই তোমাকে আমি স্বয়ং সভায় যেতে দেব না ঘরে বন্ধ করে রাখবো সুতরাং রাজি হতেই হল বাংলাদেশ থেকে ত্রিপুরি যেতে হলে জলপথই সবচেয়ে নিরাপদ জাতবর্মা নৌকো সাজিয়ে বীরশ্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন বড় নৌকো চোদ্দজন নাবিক দুজন দেহরক্ষী যাত্রার দিন পনেরো পরে এক দুপুরে দেখা গেল পাটলিপুত্রের ঘাট থেকে আরেকটা নৌকো তাদের পিছু নিয়েছে জেলে ডিঙি নয় বেশ বড় নৌকো সন্ধ্যার মুখে বর্মা সোনের মোহনার কাছে নৌকো বাঁধলেন কিছুক্ষণ পরে অস্পষ্ট চাঁদের আলোয়ে গা ঢাকা দিয়ে অন্য নৌকোটাও নিসাচর প্যাঁচার মতো কিছু দূরে এসে পাল নামালো। জাতবর্মা মনে মনে খুবই শঙ্কিত হলেও মুখে কিছু বললেন না শুধু নাবিক ও রক্ষীদের সতর্ক থাকতে বললেন কিন্তু বীরশ্রীকে কিছু বলা যাবে না সে ভয় পেয়ে যেতে পারে নৌকোর রই ঘরে প্রদীপ জ্বলছে জাতবর্মা বাঁশি নিয়ে পালঙ্কের পাশে বসলেন ধীরে ধীরে বাঁশি বাজাতে শুরু করলেন বীরশ্রী এসে বসলেন তার পাশে কাঁধে মাথা রেখে তারপর গুনগুন করে সুর ধরলেন দুজনে সঙ্গীত বিদ্যায় নিপুর নির্জন গঙ্গার তীরে যেন স্বর্গ নেমে এলো সুরের বুঝনায় পরদিন সকালে দুটো নৌকোই প্রায় একই সময় যাত্রা শুরু করল এই পথে আর তিন দিন গেলে তবে মগথের সীমানায় পৌঁছনো যাবে তারপর থেকেই চেদি রাজ্যের সীমানা শুরু হবে রাতে কোনো দুর্ঘটনা ঘটেনি তাই দুপক্ষই নিশ্চিন্ত হয়েছেন যে অপরপক্ষ চোর কিংবা দস্যু নয় অনঙ্গপাল নদীতে মাছ ধরার আয়োজন করছিল মাছ না হলে তার চলে না এমন সময় বিগ্রহ বন্ধুর কাছে এসে বসলেন কিছুক্ষণ অলস পরে বিগ্রহ বললেন যাচ্ছে জানতে খুব করছে গৌর থেকে কেউ স্বয়ং যাচ্ছে যদি তাই হয় তাহলে দূরে থাকাই ভালো তোকে আবার চিনে ফেললে বিপদ আরে ওরা আমাকে কি করে চিনবে যদি জানতে চায় বললেই হবে আমরা বনিক ত্রিপুরিতে বাণিজ্য করতে যাচ্ছি মন খোঁতখোঁত করলেও অনঙ্গ আর আপত্তি করল না বিগ্রহপাল মাঝিকে নির্দেশ দিলেন সামনের নৌকোটার পাশে গিয়ে খবর নিতে দুই দুই নৌকর মাঝিদের মধ্যে সতর্ক কথাবার্তা শুরু হল বিগ্রহদের নৌকর মাঝি জিজ্ঞেস করল এই কোথায় যাচ্ছ অপর নৌকর মাঝি বলল ত্রিপুরীর ঘাট তুমি কৌতূহল সামলাতে না পেরে নৌকোর পেছন দিক থেকে উঠে এলেন দুজনেই বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন একে অন্যের দিকে তারপর দুজনেই হেসে উঠলেন <laughs> जातो बर्मा बड़ी मुझी। आपनी तो कुमार को हुए इशारा ठोटे थेमे गड़ता उठे एल विग्रह जत वर्मार परिचय दिलें विग्रहपाल এই যে আমার বন্ধু বনঙ্গ আপনি আসুন না আমাদের নৌকোয় ভালো করে আলাপ করা যাক আপনার আসুন না আমি ডিঙা পাঠিয়ে দিচ্ছি সে আপত্তি নেই আপনি একা যাচ্ছেন তো না সঙ্গে স্ত্রীও আছেন তাহলে আপনি আসুন আচ্ছা বেশ বেশ আসছি জাত বর্মা ডিঙায় চড়ে বিগ্রহ পালের নৌকোয় এলেন আলিঙ্গন করলেন একে অপরকে তার পর বললেন প্রথমবার দেখেই আপনার সঙ্গে আলাপ করার লোভ হয়েছিল কিন্তু তখন যা পরিস্থিতি ছিল আপনারা বোধ হয় ভাবছেন আমি শ্বশুর মশাইয়ের সঙ্গে মগধ জয় করতে গিয়েছিলাম তা কিন্তু নয় উনি আমাকে শিকারের অজু হাতে ডেকে পাঠিয়েছিলেন যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে আপনি স্বয়ংরে যাচ্ছেন তো কিছুটা সেরকমই আসুন ভেতরে বসা যাক বিগ্রহ ও জাতবর্মা ভেতরে গিয়ে বসলেন অনঙ্গ অতিথির জন্য মিষ্টির ব্যবস্থা করতে বেরিয়ে গেল জাতবর্মা বললেন কি ব্যাপার বলুন তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে বিগ্রহপাল বললেন গণ্ডগোল আছে আমরা ত্রিপুরি যাচ্ছি বটে কিন্তু স্বয়ংবর সভায় নিমন্ত্রিত হইনি নিমন্ত্রিত হননি আপনি দেখছি কিছুই জানেন না আপনার শ্বশুর মশাই ও দাক্ষিণাত্যের প্রায় সমস্ত রাজাই আমন্ত্রিত হয়েছেন শুধুমাত্র লজ্জায় আমার মাথা কাটা তিনি যে কথা দিয়ে কথা রাখবেন না এ আমার কল্পনার অতীত আচ্ছা এবার বলুন দেখি আমার মতো অবস্থায় পড়লে আপনি কি করতেন আমি কি করতাম আমি চেদি রাজ্য আক্রমণ করতাম সমস্ত শক্তিদেবী রাজকন্যাকে নিয়ে আসতাম বন্ধু আপনি আমার কথা বলেছেন। ব্যাপার কি আপনি কি তবে এই সময় অনঙ্গ সোনার থালায় জলযোগ নিয়ে এল বিগ্রহপাল বললেন নিন আগে একটু মিষ্টিমুখ করুন আর এই কচুরি আমার মায়ের নিজের হাতে তৈরি আজ থেকে থেকে তুমি আমার আমার ভাই তোমার মা মা ফেরার নিনে আমি পাটলিপুত্রে নামবো মায়ের হাতের রান্না পেট ভরে খেয়ে তবে দেশে ফিরব আপত্তি নেই তো আপত্তি কিসের আপত্তি জাতবর্মা আজ থেকে তুমি আমার বড় ভাই আমি তোমার কনিষ্ঠ পরিপূর্ণ হৃদয়ে দুজন কিছুক্ষণ চুপ করে রইলেন প্রথম দেখায় তারা পরস্পরের প্রতি যে টান অনুভব করেছিলেন তা যেন এখন সুদৃঢ় বন্ধনে পরিণত হল খানিক্ষণ পরে জাত বর্মা নিরবতা ভেঙে বললেন আচ্ছা বিগ্রহ এখন বলো দেখি তুমি একা একা ত্রিপুরি যাচ্ছ কেন আক্রমণ করাই যদি উদ্দেশ্য হয় তাহলে সৈন্য সঙ্গে নেই কেন সৈন্য কে স্থলপাতে যাচ্ছে না কি বড় ভাইয়ের কাছে সংকোচ আবার কিছু শীঘ্র বলো কি ফোন দিয়েছো তুমি কাউকে বলবে না তো কাকে বলু শ্বশুর মশাই হারে নিশ্চিন্ত থাকো ও বুড়োর উপর আমার বিন্দু মাত্র শ্রদ্ধা তাকে ঘুণাক্ষরে কিচ্ছু বলবো না কিন্তু আমি তাঁর কাছে কথা গোপন করছি তাহলে যেন তেন প্রকারের কথাটা বের করে নেবেন তাকে প্রতিরোধ করতে পারি এত শক্তি আমার নেই ভাই ঠিক আছে বৌরাণীর কাছে গোপন করতে না পারো তাকে বলো তিনি নিশ্চয় কাউকে বলবেন না বীরশ্রীর ইচ্ছে না থাকলে তার পেট থেকে কথা বের করতে পারে সব পণ্ড হয়ে যেতে পারে না তুমি বলি করে আনব চুরি করে আনবে হ্যাঁ তোমার আপত্তি নেই তো আপত্তি না একেবারেই না ক্ষত্রিয় যদি কন্যা করে বিবাহ করে তাতে অন্যায় হয় না বিশেষত এই ক্ষেত্রে যৌবনশ্রীকে চুরি করবার সম্পূর্ণ অধিকার তোমার আছে কিন্তু চুরি করবে কি করে রাজপুরি থেকে রাজকন্যাকে চুরি করা তো সহজ কাজ নয় উপায় এখনো কিছু স্থির করিনি তাহলে তোমার অমত নেই তাই তো না না একেবারেই না এবং আমার বিশ্বাস বিরা যদি জানতে পারে তারও অমত হবে না এমন সময় নৌকোর পেছন দিক থেকে কে যেন বলল অনঙ্গ এ মাছ আমাদের জন্য নয় এ মাছ পৌরাণী খাবেন এক্ষুনি তেল সিঁদুর দিয়ে মাছ ওই নৌকায় পাঠিয়ে দাও না না সে কি আচ্ছা বেশ তবে একটা শর্ত আছে এ বেলা তো আর সময় নেই রাতে তোমরা দুজন আমাদের নৌকোয় খাবে কিন্তু বীরশ্রী আড়াল থেকে সমস্তটাই শুনছিলেন আর স্বভাবতই তার মনে কৌতূহল জন্মেছিল তারপর বর্মা অন্য নৌকোয় চলে গেলেন এবং প্রকাণ্ড এক মাছ নিয়ে ফিরে এলেন মাছ দেখে বীরশ্রী বললেন সম্ভাবনা আছে তাই জাতবর্মা তাড়াতাড়ি স্নান করতে চলে গেলেন মধ্যান্য ভোজনের পর বীরশ্রীর কাছে জাতবর্মা অবশেষে নথিসার করতে বাধ্য হলেন সমুস্ত কথা খুলে বললেন তাকে হ্যাঁ করেছেন এখন এ প্রস্তাবে তোমার কি আছে। বীরশ্রীর মন সম্পূর্ণরূপে যৌবনশ্রীর হরণের প্রস্তাবে সাই দিয়েছিল কিন্তু এক কথায় সাই না দিয়ে তিনি বললেন আগে তো মানুষটাকে দেখি নদীর মাঝখানে কুমিরের পিঠের মতো বালুচর জেগে আছে পর বর্মা ও এই চরের পাশে। আজ এখানেই রাত্রিবাস। রাতের নিমন্ত্রণে অনঙ্গ যেতে চাইল না যেখানে দুপক্ষের ঘনিষ্ঠতার আগ্রহ সেখানে তৃতীয় পক্ষের উপস্থিতি অনাবশ্যক বাধার সৃষ্টি করে বিগ্রহপাল একাই নেমে পড়লেন নৌকো থেকে বালুচরে যতক্ষণে তিনি অন্য নৌকোটার সামনে পৌঁছলেন চাঁদের আলো ততক্ষণে মিশে গেছে বালুচরে বিগ্রহপাল দেখলেন জাত বর্মা দাঁড়িয়ে আছেন নৌকোর সামনে তাঁকে দেখে বললেন এসো এসো তোমার জন্যই অপেক্ষা করছি অনঙ্গ কোথায় সে এলো না তার দাঁত কন করছে জাত বর্মা বিগ্রহকে নিয়ে নৌকর রই ঘরে ঢুকলেন তারপর বললেন বিরা, এই নাও ইনি তোমার দেওর আমার ভাই বিগ্রহ বীরশ্রী দেখলেন পাল ননির পুতুল নয় আবার লৌহ ভীম নয় এখনো কৈশোরের পেলবতা সম্পূর্ণ মুছে যায়নি চরিত্রে বয়স্ক গাম্ভীর্য হয়তো নেই কিন্তু অসংযত লঘুতা নেই বীরশ্রী মনে মনে যৌবনশ্রীকে বিগ্রহপালের পাশে দাঁড় করালেন তারপর তৃত্তির নিশ্বাস ফেললেন আহা দিব্যি মানাবে দুজনকে এদিকে বিগ্রহপাল দেখলেন বীরশ্রী যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা পরনে রত্ন খচিত শাড়ি গলায় কানে কোমরে জহরতে মোড়া অলংকার কপালে সিঁদুর বিগ্রহ মনে মনে ভাবলেন যৌনশ্রী যদি দিদির মতো দেখতে হন তাহলেই তিনি খুশি বীরশ্রীকে প্রণাম করে বললেন দেবী আশীর্বাদ করু বিজয়ী হও তোমার ইচ্ছা পূর্ণ হোক জাতবর্মা হেসে উঠলেন হাস্যপরিহাস পানাহার পান আহার চলল বীরশ্রী যে বিগ্রহকে সর্বান্তকরণে গ্রহণ করেছেন সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না কিন্তু স্বয়ংবর ও যৌবনশ্রীকে নিয়ে কোনো কথা হল না অনেক রাতে নিজে নৌকোয় ফিরে বিগ্রহ বন্ধু অনঙ্গকে তার সাক্ষাতের কথা জানালো সব শুনে অনঙ্গ শুধু একটি প্রশ্ন করল লক্ষণ তো ভালোই ঠেকছে ওরা যদি সাহায্য করেন তাহলে কার্যদ্ধার করা শক্ত হবে না তবে যৌবনশ্রী যদি তোকে পছন্দ না করেন বিগ্রহপাল অন্ধকারে হাসলেন সে আশঙ্কা অন্তত তাঁর ছিল না এর পরের সপ্তাহ কেটে যায় এক দীর্ঘ সোনালী সুখ স্বপ্নের মতো দেখতে দেখতে পেরিয়ে যায় মগধের সীমানা দুটো নৌকো যেন অদৃশ্য বন্ধনে জড়িয়ে চলতে থাকে একসঙ্গে কুমার বিগ্রহ প্রতিদিন অন্য নৌকোয় যান কত খেলা চলে পাশা গুটি দশ পঁচিশ আর সাথে সাথে চলে পরামর্শ ও জল্পনা ঠিক হয় বীরশ্রী গিয়ে বনকে রাজি করাবেন তারপর স্বয়ংব্বরের আগে কোনো একদিন বিগ্রহ পাল তাঁকে চুরি করে পালাবেন পাটলিপুত্রে নিয়ে যাবেন লক্ষ্মীকর্ণ যখন জানতে পারবেন তখন তার আর কিছুই করার উপায় থাকবে না অবশেষে অষ্টম দিন সকালে সোন নদীর শেষ ঘাট দেখা গেল এরপর আর নৌকো চলবে না এরপর স্থলপথ শুরু তবে সেই পথে কত বাধা বিপত্তি ছলকৌশল রয়েছে সেই হিসেব কেউ জানে না বর্মা নৌকো যখন ঘাটে এসে পৌঁছল সেখানে উপস্থিত ছিলেন যৌবনশ্রী লক্ষ্মীকর্ণ আর লক্ষ্মীকর্ণের গুপ্তচর লম্বদর কুশল বিনিময় পর্ব শেষ হলে লক্ষ্মীকর্ণ দ্বিতীয় নৌকোটা দেখিয়ে বর্মাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বর্মা? ওটাও কি তোমার নৌকো না না ওটা আমার নৌকো নয় ওরা পাটলিপুত্র থেকে আমাদের সঙ্গে এসেছে পাটলিপুত্র থেকে ওরা কারা জানো ওরা ওরা বণিক স্বয়ম্বর উপলক্ষে ত্রিপুরিতে বাণিজ্য করতে এসেছে লক্ষ্মীকর্ণের সন্দেহ তবু মিটছে না বিগ্রহপালের নৌকোর দিকে তাকিয়ে রইলেন সন্দেহের চোখে এমন সময় অনঙ্গ বেরিয়ে এলো নৌকো থেকে পরনে দামি পোশাক মাথায় পাগড়ি বিগ্রহপাল অবশ্য রইলেন আড়ালে লক্ষ্মীকর্ণ দেখে ফেললেই সর্বনাশ বেশ কিছুক্ষণ অনঙ্গকে পর্যবেক্ষণ করে লক্ষ্মীকর্ণ লম্ব দরের দিকে তাকালেন সে কিছুটা দূরে গাছের তলায় দাঁড়িয়েছিল আর এক দৃষ্টিতে তাকিয়েছিল মহারাজের দিকে দুজনের চোখাচুখি হতেই লক্ষ্মীকর্ণ অনঙ্গের দিকে ইশারা করলেন লম্বদর একবার অনঙ্গের দিকে তাকালো তারপর মাথা নাড়ল সকলে মিলে ঘাট থেকে বেরিয়ে এলেন বর্মা ও লক্ষ্মীকর্ণ ঘোড়ার পিঠে যাত্রা শুরু করলেন দুই বোন বীরশ্রী আর যৌবনশ্রী রথে উঠতে যাবেন এমন সময় তাদের কানে এলোকর দুজনে চমকে উঠে পেছনে তাকালেন দেখলেন একটু দূরে বিশাল অশ্বত্থ গাছের তলায় পাথরের একটা বেদি তার উপর বসে আছেন একজন সন্ন্যাসী মাথায় জটা মুখে ছাইয়ের প্রলেপ বীরশ্রী বললেন ও মা দেখ সন্ন্যাসী চল ওনাকে প্রণাম করে গিয়ে দুই বোন অশ্বত্থ গাছের দিকে চললেন অনঙ্গ নৌকোর ছাদে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল লক্ষ্মীকর্ণ ও জাতবর্মা চলে যাওয়ার পর সে বিগ্রহকে ডাকলো। ধরা পড়বার আশঙ্কা আর নেই দেখে তিনি নৌকো থেকে ঘাটে নামলেন দুজনের কেউই লক্ষ্য করলেন না যে লম্ব দর দাঁড়িয়ে আছে নিচে গাছের তলায় বীরশ্রী ও যৌবনশ্রী সন্ন্যাসীকে প্রণাম করলেন বীরশ্রী তাকে জিজ্ঞেস করলেন ঠাকুর আপনি বিয়ে হবে ওর হাতটা একবার দেখুন না যৌবনশ্রীর মুখখানা লজ্জায় রক্তিম হয়ে উঠল সাধুর দিকে হাত বাড়াতে তিনি হেসে বললেন হুম। রাজনন্দিনী তুমি আজই তোমার ভাবিস আমি দেখা পাবে যৌবনশ্রী অবাক হয়ে সন্ন্যাসীর মুখের দিকে তাকিয়ে রইলেন বীরশ্রী বিস্ময়ে বলে উঠলেন প্রভু আজি মানে আজি? কথা শেষ না। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে যৌবনশ্রীর হাতের উপর পড়ল একটা মন্দ্র মন্থর পুরুষ কণ্ঠ শোনা গেল সেটা আমাদের চেনা হলেও যৌবনশ্রীর কাছে সম্পূর্ণ অপরিচিত সেই পুরুষ কণ্ঠ বলে উঠলেন সাধু বাবা আমার হাতটা একবার দেখুন তোমাকে গিয়ে ঘাড় ঘোরাল রাজকন্যার হাতের উপর হাত রাখে এত বড় দুঃসাহস কার যে মুখখানা তিনি দেখতে পেলেন তাদের দুষ্টুমি ভরা মৃদু হাসি লেগে আছে আরো কত কি যে আছে রাজকুমারী ঠিক বুঝে উঠতে পারলেন না চোখে চোখে দৃষ্টি বিনিময় হল যৌবনশ্রীর শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আবেগ ঘন নিশ্বাস নিয়ে তিনি তাকিয়ে রইলেন তার মুখ লজ্জায় লাল হয়ে উঠল ভুলেই গেলেন যে এক আগন্তুক তার হাত স্পর্শ করে আছে सन्यासी विग्रहपाल हाथ देखिलें बच्च तुम तो देखी राजकुलर चूप चुप चुप विग्रहपाल सचकित चारदिक भल्ले देखलें भाग्य काीठे क्यों नहींश्री विग्रहपाल हटकार अबाक गां भय আর বেশিক্ষণ এখানে থাকলে বিগ্রহ না জানি আর কি কি করে বসবে তিনি যৌবনশ্রীর হাত ধরে টানতে টানতে বললেন চল যৌবনে আমরা যাই কিরকম একটা ঘোরের মধ্যে যৌবনশ্রী হাঁটতে শুরু করলেন বীরশ্রী রথে উঠে ঘোড়ার বল টান দিলেন নিজের অজান্তেই যৌবনশ্রী একবার ফিরে তাকালেন পেছনে সেই অপরিচিত যুবক এখনো দুষ্টুমি ভরা মুখে আছে। তিনি শুরু করল বীরশ্রী বললেন আশ্চর্য সন্ন্যাসী বোধ হয় তান্ত্রিক যৌবনশ্রী বললেন দিদি রে কার কথা বলছিস বল না কি বলবো যে তোর হাতে হাত রেখেছিল তার কথা বলছিস সে আমি কি জানি ও বনিক পাটলিপুত্র থেকে ব্যবসা করতে এসেছে জু বনশ্রী আর কোন প্রশ্ন করলেন না চুপ করে রইলেন অনেকক্ষণ বীরশ্রী ঘাড় ঘুরিয়ে দেখলেন বনিক নয় রাজপুত্র এবার হলো তো ধন্যী মেয়ে তুই কোথায় ভেবেছিলাম তোকে অনেক বোঝাতে হবে পড়াতে হবে অনেক কষ্টে রাজি করাতে হবে তা নয় এ তো একবার দেখেই মরছা যৌবনশ্রী কিছুক্ষণ চোখ বুঝে রইলেন চোখের বাষ্প গোলে দু জল ঝরে পড়ল প্রেম বড়ই বিচিত্র বস্তু কখনো দীর্ঘ পরিচয়ের পর হঠাৎ একদিন বোঝা যায় ওই মানুষটি না থাকলে জীবন অন্ধকার আবার কখনো ঘন মেঘের ভেতর দিয়ে বিদ্যুতের ঝলকের মতো অজ্ঞাত অপরিচিত স্পর্শ ছুঁয়ে যায় হৃদয় যারা যৌবনে প্রবেশ করেই প্রণয়ের কথা চিন্তা করে প্রেম নিয়ে মনে মনে জল্পনা করে তাদের পক্ষে প্রথম প্রেমের আবির্ভাব তেমন মারাত্মক নয় কিন্তু যাদের মনের কুমারিত্ব অবিকৃত আছে এখনো তাদের পক্ষে প্রথম প্রেম বিনা মেঘে বজ্রপাতের মতোই দারুণ রাজকুমারী যৌবনশ্রীল তাই হয়েছিল তার হৃদয়ে সেই অপরিচিত স্পর্শ তখন বাসা বাঁধতে শুরু করেছে একটু একটু করে রাজকুমারীরা চলে যাওয়ার পর ঘাটের আঙিনায় রয়ে গেলেন গুটি কয়েকজন অনঙ্গ বিগ্রহ লম্বর আর সেই সন্ন্যাসী বিগ্রহ তখনও তাকিয়ে রয়েছেন মিলিয়ে যাওয়ার রথটার দিকে অনঙ্গ তার পাশে এসে দাঁড়াল বলল কিরে কি হলো এখনও ঘোর কাটেনি তুই তুই দেখলি অপরূপ সুন্দরী তাই না সে তো বটে কিন্তু এখন ত্রিপুরি যাওয়ার উপায় কি এমন সময় সন্ন্যাসী ঠাকুর গলা খাঁকড়ালেন বিগ্রহ সন্ন্যাসীর কথা ভুলেই গিয়েছিলেন গলার আওয়াজে খেয়াল হলো সন্ন্যাসীর দিকে তাকিয়ে বন্ধুকে বললেন জানিস অনঙ্গ এই সাধু সাধুবাবা একেবারে ত্রিকালদর্শী পুরুষ আমার হাত দেখেই বলে কিনা আমি রাজপুত্র অনঙ্গ সাধুবাবাকে ভালো করে লক্ষ্য করে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল বলুন তো সাধু বাবা আমি কে তুমি অনঙ্গপাল অনঙ্গ চমকে উঠল আরো একবার ভালো করে সাধু বাবাকে পর্যবেক্ষণ করল তার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল ও আপনি জ্যোতিষাচার্য রন্তিদেব চুপচুপ কেউ শুনতে পাবে আর্য যোগ দেবের চিঠিতে জানলাম তোমাদের কথা গতকাল থেকে এখানে অপেক্ষা করছি তোমাদের জন্য চারিদিকে লক্ষ্মীকর্ণের চর ঘুরে বেড়াচ্ছে তাই এই ছড় তো বেশ আর শোন আমি দুটো ঘোড়া এনেছি তোমরা ঘোড়ায় চলে যাও নগরে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই আমার গৃহ দেখিয়ে দেবে তবে আমার ভৃত্য তোমাদের চেনে না এই রুদ্রাক্ষ নাও ওকে দেখালে ও তোমাদের থাকার জায়গা দেখিয়ে দেবে আমার কিন্তু ফিরতে সন্দেহ হবে বিগ্রহ আর অনঙ্গ রন্তিদেবকে ধন্যবাদ জানিয়ে নৌকোর দিকে চললেন প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাঝিকে নির্দেশ দিল অনঙ্গ শোন আমরা ত্রিপুরি চললাম কবে ফিরব কিছু ঠিক নেই তোমরা সবসময় নৌকোয় থাকবে সবসময় প্রস্তুত থাকবে হয়তো এক নিমেষের মধ্যে নৌকো নিয়ে দেশে ফিরে যেতে হবে মনে রেখো সময় প্রায় বেলা দুপ্রহ রন্তিদেবের কাছ থেকে ঘোড়া দুটো নিয়ে যাত্রা শুরু করলেন বিগ্রহ আর অনঙ্গ লম্বতর এতক্ষণ দূর থেকে সমস্তই দেখছিল কিন্তু কথাবার্তা কিছুই শুনতে পাইনি অনঙ্গ ও বিগ্রহ ঘোড়ার পিঠে চড়তেই সেও ঘোড়ায় চড়ে তাদের পিছু নিল দুই বন্ধুর ঘোড়া পাশাপাশি চলেছে বেশ কিছুক্ষণ চলার পরে বিগ্রহ বলে উঠল যাক বাবা এক কাজ করি নগরে প্রবেশ করে আমরা দুজন দুটো আলাদা রাস্তায় যাই বুঝলি দেখিও কি করে যা মনে হচ্ছে নিশ্চয়ই আমার পেছনেই আসবে তুই তখন নির্বিঘ্নে রন্তিদেবের বাড়িতে গিয়ে উঠবি বুঝেছিস দুই বন্ধু নগরের আলাদা আলাদা পথ ধরলেন গুপ্তচর তার পেছনেই আসছে দেখে মনে মনে খুশি হলো অনঙ্গ ঘোড়ার গতি খানিক বাড়িয়ে দিয়ে পাশের ঘন বাড়ের আড়ালে লুকিয়ে রইল কিছুক্ষণ এদিকে গুপ্তচর অনঙ্গকে সামনে না দেখতে পেয়ে যখন উদ্বিগ্ন হয়ে পড়েছে সেই সময় অনঙ্গ ঘোড়া ছুটিয়ে এসে তার পাশে দাঁড়ালো তাকে পাশে দেখে গুপ্তচর ভ্যাবাচাকা খেয়ে গেল অনঙ্গ এবার পাশের ব্যক্তির মুখখানা ভালো করে দেখল মাঝারি মাংসল দেহ তামাটে বর্ণ বয়স আনুমানিক চল্লিশ গোলাকার মুখ চোখ দুটো গোলাকার নাকটা বোধ হয় ভাল্লুকে খেয়ে নিয়েছে চোখে মুখে বুদ্ধির নাপগন্ধও নেই अनंग जिज्ञेस कर लो तुम्हें देखे तुम्हें घाटे दिखे गणिक पाटलिपुत्रे बाड़ी त्रिपुरी प्रथम एलम बटे जैसे ठीक करीब तुम्हें कि करो आगे राजकर्मचारी कर लम्बल भो भो তা লম্বর তুমি আমাকে একটা বাসস্থানে সন্ধান দিতে পারো একটা ঘর হলেই চলবে একটা ঘর ইয়ে বলছিলাম কি আপনার অসুবিধে না হলে আমার বাড়িতে থাকতে পারেন না আমার বাড়িটা বড় আর প্রাণী বলতে তো মাত্র তিনজন হ্যাঁ এ তো অতি উত্তম প্রস্তাব তা আমি কিন্তু প্রায় এক মাস থাকবো আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও তোমাকেই করতে হবে ঠিক আছে ঠিক আছে আমার নৌকো একটা লোক এসেছে যে ঘোড়ার ব্যাপারি। ঘাটে তার জন্য দুটো ঘোড়া ছিল সে একটা আমাকে ধার দিয়েছে লোকটাকে দেখে যতটা নির্বোধ মনে হয় ততটা নাও হতে পারে অনঙ্গ মনে মনে ভাবল একটু সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ আজ রাতটা অন্তত ওখানে কাটানো যাক তারপর কাল দেখা যাবে না হয় বিগ্রহ নিরাপদে যথাস্থানে পৌঁছেছে এটাই যথেষ্ট এদিকে লম্বদর মনে মনে ভাবল লোকটাকে বণিক বলেই মনে হচ্ছে যাই হোক আমার বাড়ি বাড়িতেই থাকবে আমি সব সময় চোখে চোখে রাখতে পারবো।। পারবী বেজে উঠল মেয়ে জামাইকে নিয়ে মহারাজ প্রবেশ করলেন রাজভবনে তিন বছর পর বীরশ্রীকে দেখে সবাই ঘিরে ধরল এদিক ওদিক হাসি তামাশার পরে দোতলায় উঠে বীরশ্রী বোনকে বললেন জল যৌবনে আগে ঠাকুমাকে প্রণাম করে আসি রাজকুমারীদের ঠাকুমা মহারাজ লক্ষ্মীকর্ণের জননী অম্বিকা দেবী প্রবল পরাক্রান্তা মহিলা প্রজাবৎসল কিন্তু চরিত্রের তেজ অকল্পনীয় লক্ষ্মীকর্ণ রাজা হবার পরে কিছুদিন অম্বিকা দেবী ছেলের জীবনে কাঁটা হয়েছিলেন স্বাধীনভাবে একটা কাজ করার অধিকার ছিল না তাঁর তার পর একদিন হঠাৎ লক্ষ্মীকর্ণের কপাল খুলে গেল অম্বিকা দেবী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন লক্ষ্মীকর্ণ মায়ের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিলেন কিন্তু অম্বিকা দেবী শুয়ে শুয়েও সম্ভব ছেলের কুকর্ম ভন্ডুল করার চেষ্টা করতে লাগলেন দোতলায় একপাশে তার ঘর দুই বোন তার ঘরে ঢুকলেন বীরশ্রী প্রণাম করলেন ঠাকুমাকে অম্বিকা দেবীর বয়স এখন প্রায় সত্তর দেহ স্থুল চামড়া শিথিল হয়ে পড়েছে তবু তেজ প্রকাশ পায় মাঝে মাঝে তিনি বললেন আয় আয় আয় বস তা হ্যাঁ তোর বাঙালি বট তোকে এখনো ভালোবাসে বললেন। না দিদি ভাই এখনো করেনি আচ্ছা তুমি কেমন আছো আ আমার আবার তোদের বাপ তোর বোনের স্বয়ংবর করছে কেন করছে জানি না তবে আমি নিশ্চিত তোর মত সুবিধেন নয় তাতে দোষ কে দিদি ভাই স্বয়ংবর হলে ও নিজের মতো বড় পছন্দ করে নিতে পারবে জোর করে বুড়ো রাজার সঙ্গে বিয়ে দেওয়া ভালো নয় আমি যতদিন আছি সে ভয় নেই তোর বাপের মনে যতকু বুদ্ধি থাকুক আমি বিছানায় শুয়ে শুয়ে সব বন্ধ করে দিতে পারি চৌবা না আছে আয় মা বলতো তোর কি তুই কি চাস সত্যি করে বল যদি তোর মন কোথাও বাধা পরে থাকে তাহলে আমার কাছে লুকুষ্ণি মা যৌবনশ্রীর কুমারী মুখখানা লজ্জায় সিঁদুর রাঙ্গা হয়ে উঠল বীরশ্রী তাড়াতাড়ি চারপাশটা দেখে নিলেন দুজন রক্ষী দাঁড়িয়ে আছে দরজায় का बो म्बिका देवी घाड़ नेतनी तर जाश्राम নাতনীরা চলে গেলে পক্ষাঘাতে পঙ্গু বৃদ্ধা শুয়ে শুয়ে পুত্রের যজ্ঞ পণ্ড করবার চিন্তায় এদিকে তখন জামাইকে পাশে নিয়ে মধ্যান্য মধ্যা ব্যস্ত সোনার থালায় ছত্রিশ ব্যঞ্জন সাজানো খেতে খেতে জাত বর্মা জিজ্ঞেস করলেন স্বয়ম্বরের আয়োজন কি সব প্রস্তুত এখনো এক মাস সময় আছে আজ পূর্ণিমা আগামী পূর্ণিমায় স্বয়ম্বর ততদিনে সব হয়ে যাবে মৎস্যটা খাও মৎস্যটা খাও এখন পর্যন্ত যা খবর পেয়েছি বারো জন রাজা ও রাজপুত্র আসছেন ভোজরাজ কলিঙ্গরাজ উৎকল রাজ কর্ণাটক রাজ সকলেই আসছেন আর মগধের বিগ্রহপাল তিনি আসছেন তো আর কোন বুড়ো ভারী ধূর্ত বেশি কৌতূহল দেখালে হয়তো সন্দেহ করবে জ্যোতিষাচার্য রন্তিদেবের বাড়ি নগরের ঠিক মাঝখানে বিগ্রহ সেখানে পৌঁছে খাওয়া দাওয়া বিছানায় বিশ্রাম নিচ্ছেন নানা চিন্তার মধ্যেও যৌবনশ্রীর শান্ত মুখানা থেকে থেকে তার মনে চমকে চমকে উঠছে রন্তিদেব ফিরলেন সন্ধ্যেবেলা বিগ্রহকে আলিঙ্গন করে বললেন কুমার কোনো অসুবিধা হচ্ছে না তো একেবারেই না আর্য আপনি আমাকে বেশি সম্মান দেখালে লোকে কিন্তু সন্দেহ করবে অভিনয় করতে হবে। আচ্ছা রণমল কেমন হয় চমৎকার চমৎকার আচ্ছা ভালো কথা তোমার বন্ধু কোথায় বিগ্রহ তখন অনঙ্গ ও গুপ্তচরের কথা খুলে বললেন শুনে রন্তিদেব কিছুক্ষণ ভুরু কুঁচকে রইলেন তারপর বললেন লক্ষীকর্ণের পক্ষে অসম্ভব কিছুই নয় লোকটা অসম্ভব সন্দেহ প্রবণ আপনি মহারাজকে চেনি এবং তিনি আমার প্রতি একেবারেই তুষ্ট নন যাক সেসব কথা এখন তোমার কথা বল যৌবনশ্রীকে ভালো লেগেছে তো আর্য আপনি ওকে আগে দেখেছেন দেখি দেখিনি আবার সেই ছোট থেকেই ওদের দুবোনকে দেখছি বীরশ্রী একটু চঞ্চল তবে যৌবনা ধীরা সে শুধু রূপবতী নয় তার মতো গুণবতী কন্যা ও রাজবংশে বিরল তুমি যদি তাকে পাও বুঝবে তুমি ভাগ্যবান তারপর দুজনে নানা রকম আলোচনা করলেন নানা মন্ত্রনা জল্পনা চলল এদিকে রাত বেড়ে চলেছে বিগ্রহ উদ্বিগ্নভাবে বললেন এত রাত হয়ে গেল অনঙ্গ এখনো এলো না চিন্তা কর না তোমার বন্ধুকে একবার দেখেই বুঝেছি সে ভারী চতুর আজ না হোক কাল সে আসবেই রন্তিদেব ঠিকই বলেছিলেন অনঙ্গের জন্য উদ্বেগের কোনো কারণ ছিল না সে লম্বোদরের বাড়ির বাইরের দিকের একখানা ঘরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিল লম্বোদর এসে তাকে সবিনয়ে জিজ্ঞেস করল नाम तो ना नी। अनंगो महाशयर मधुकर साधु भलो भाई विश्राम कर फिर आसब लम्बर बड़िए गलो राजा के खबर दीते भावलो অচেনা নগরে রাতে না বেরোনোটাই বুদ্ধিমানের কাজ কাল সকালে বিগ্রহের খোঁজ খবর নিলেই চলবে প্রথম হাওয়ার মতো উৎসবের স্পর্শ লেগেছে রাজপুরীতে রাজামশাই জামাইয়ের সাথে দাবা খেলায় ব্যস্ত রাজভবনের দোতলায় দুই বোন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সাথে রয়েছে যৌমনশ্রীর শই বান্ধুলি বেশ খানিক হাসি কৌতুক গল্পের পর বীরশ্রী বান্ধুলিকে বললেন বান্ধুলি তুই আজ বাড়ি চলে যা আমরা দুসঙ্গে শোব সারা রাত গল্প করব বান্ধুলি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে নিজের বাড়ির পথ ধরল তার বয়স এখন আঠারো এই রাজপুরীতে তার যাতায়াত প্রায় পাঁচ বছর ধরে মেয়েটি বড়ই সরল একটুতেই তার মন আনন্দে ভরে ওঠে আবার একটুতেই চোখের কোণে অভিমান জমাট বাঁধে তার আঠেরো বছরের জীবন পুরোপুরি সুখের নয় তবুও নিজের সুখ দুঃখের কথা সে বেশি ভাবে না কখনোই বান্ধুলির আরও একটা পরিচয় অবশ্য আছে লম্বদর সম্পর্কে তার জামাইবাবু বান্ধুলি দিদি বেতির সঙ্গেই থাকে বছর তিন আগে বেতষী এক মৃত সন্তান প্রসব করে কঠিন রোগে আক্রান্ত হয় আর সেই থেকে সে শয্যাশায়ী লম্বদর অবশ্য দ্বিতীয়বার বিয়ে করার চেষ্টা করেনি তার মনের সুপ্ত বাসনা ছিল বেতষী মারা যাওয়ার পরে সে বান্ধুলিকে বিয়ে করবে বান্ধুলি সে ইঙ্গিত পেয়েও ছিল কিন্তু এখনি সে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে চায় না বাড়িতে ঢুকে বান্ধলি দেখে উঠোনে একখানা ঘোড়া বাধা আছে দিদির ঘরে ঢুকে সে ডাক দেয় দিদি শুয়েছিল। বোনকে দেখে জিজ্ঞেস করে তুই এলি আমি ভাবলাম আজ আর ফিরবি না আচ্ছা শোন উনি একজন অতিথি এনেছেন সে নাকি মগধের বণিক। ওই বাইরের ঘরটায় তার থাকার ব্যবস্থা হয়েছে আমি যদিও দেখিনি এখনো তাকে তুই এক কাজ কর না ভাই ওর ঘটটায় একটু প্রদীপ জেলে দেয় বুড়ো বণিক কি জানি অন্ধকারে বসে টসে আছে হয়তো বনিকেরা সাধারণত বয়স্কই হয় তাই দুই বোনের ধারণা জন্মেছিল অতিথি বুঝি বয়স্ক বান্ধুলি তাড়াতাড়ি প্রদীপ জ্বালিয়ে অতিথির ঘরে গেল অনঙ্গ খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল স্বপ্ন দেখছিল যে ছিপ দিয়ে সে মস্ত একটা মাছ ধরেছে আর মাছের মুখটা লম্বদরের মতো গোল গোল চোখ ভাল্লুকে খাওয়া নাক বোকাটে হাসি হঠাৎ নুপুরের শব্দে অনঙ্গর ঘুম ভেঙে গেল সে দেখল তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে একটি মেয়ে তার শরীর জুড়ে চুইয়ে পড়ছে অদ্ভুত এক লাবণ্য কাজল না পড়েও দুটো চোখ যেন গহন রাতের মতো নিবিড় দুজনে অবাক হয়ে বেশ কিছুক্ষণ একে অন্যের দিকে তাকিয়ে রইল তারপর বান্ধুলি প্রদীপটা নামিয়ে রাখলো মেঝেতে অনঙ্গ জিজ্ঞেস করল তুমি কে আমি আমি ওই ওই লম্বদর লম্বদর আমার জামাইবাবু আপনি আপনি বিশ্রাম নিন আমি আসছি কিছুক্ষণ পরে লম্ব ফিরে এলো মন ভালো নেই রাজা তার জামাইকে নিয়ে এতই ব্যস্ত যে দীর্ঘ অপেক্ষার পরেও সে রাজার দেখা পায়নি আবার কাল সকালে যেতে হবে। অনঙ্গর ঘরে গিয়ে বলল আমার বাড়িতে ফিরতে বড় দেরি হয়ে গেল গেলাম কি আপনার খুবই কষ্ট হচ্ছে জানি কষ্ট কিসের আমি বেশ আনন্দেই আছি ও ভা আসুন আসুন আসুন খেতে বসে কথা বলা যাক হ্যাঁ খেতে খেতে লম্বতর জানালো আমার স্ত্রী কঠিন লোকের শয্যাশাই শালি আছে তবে সেও দিন রাজপুরিতেই থাকে রাজকোনা সই হ্যাঁ হ্যাঁ তো মাঝে মাঝে বাড়ি ফেরে আমিও থাকি না সব সময়। একজন দাসী আছে আপনার কোনো প্রয়োজন হলে আমার স্ত্রীকে কিংবা ওই দাসীকে নিশ্চয় কিন্তু আমি শিল্পী মানুষ আমার প্রয়োজন অতি সামান্য শিল্পী তবে বলেছিলেন আপনি বনিক বনিকও বটে আমার শিল্পীও আমি ছবি আঁকি মূর্তি তৈরি করি আর দেশে দেশে বিক্রি করি বুঝলাম কি আপনার শিল্প সামগ্রী তুমি আছে কিছু নৌকোয় আছে বাকি এখানেই তৈরি করব। তোমার বাড়িটি বেশ নির্জন এখানে শান্তিতে কাজ করা যাবে আচ্ছা ভালো কথা ত্রিপুরিতে কোনো গণৎকার আছেন আছেন নাম গ্রন্থিদেব মহাপন্ডিত যে কেউ বললে দেখিয়ে দেবে হুম কাল সকালে যাব ভাবছি ভাগ্যটা একবার পরীক্ষা করাতে হবে খাওয়া শেষ লম্বদর বিদায় নিল শুয়ে শুয়ে অনঙ্গ ভাবছিল হম লম্বরের শালি রাজকন্যার সই যোগাযোগটা ভালোই হয়েছে শুনছিলেন মির্চি নাইনটি এইট এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ দ্বিতীয় পর্ব রেডিও রূপান্তর গোধুলি গল্প পাঠে মীর অতীশ দীপঙ্কর দেবাশীষ রায়চৌধুরী মহারাজ লক্ষ্মীকর্ণদেব শ্রীব্রাত্ত বসু মহাধ্যক্ষ রত্নাকর শান্তি ও মহারাজ নয়পাল জগন্নাথ বসু আচার্য বিনয়ধর পুষ্পল বিগ্রহ পাল সোমক অনঙ্গপাল অগ্নি বর্মা অনির্বাণ ভট্টাচার্য রাজকুমারী বীরশ্রী ইন্দ্রাণী রাজকুমারী যৌবনশ্রী অয়ন্তিকা পান্ধুলি গোধুলি। বেতী শ্রী অম্বিকা দেবী এবং মহারাণী উর্মিমালা বসু লম্বদর উপসচিব যোগ দেব জ্যোতিষাচার্য রন্তিদেবের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমিত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 সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ দ্বিতীয় পর্ব